চার পর্বের দার্সের এটি চতুর্থ ও শেষ পর্ব এই পর্বে থাকছে বায়াত ওয়াজিব না হওয়ার কারণ সমূহের চতুর্থ এবং পঞ্চম কারণ আলোচনা এছাড়া কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন বাংলাদেশ কোরআসি আবদুল্লাহ ইবনে যুবাইর আল আনহর খেলাফত তামকিন বিন বিলায়া খেলাফত প্রতিষ্ঠার সময় ইতিহাদি সংক্রান্ত আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হামদু কুল্লুহু ওয়া লাকা শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইرجালু আমরু কুল্লুহু। আলানিয়াতুহু ওয়া সিররুহু ফাহলুনা আন তানতাহমাদ ওয়া তার চতুর্থ কারণ নিয়ে আলোচনা করব আবু বকরুল বাগদাদির খেলাফতির জানান অনুসারী তারা যেভাবে দলিতটা দেয় আহলুল হাল্লিউল আকদির মাধ্যমে আবু নির্বাচিত হয়েছে বিপক্ষে যায় এক্ষেত্রে তারা যে দলিলটা দেন ওলামাদের ওই সমস্ত কোয়াল নিয়ে আসেন যে কি ওলামারা বলছেন যদি কেউ অস্ত্র জোরে কি করে খেলাফতের আসনে আধিষ্ঠিত হয় তারপর ওলামারা বলছেন তার হাতে পেরেছিগাল্লুবের দেয়া কি হয় খলিফা হয় যেমন ইমাম সাফি ইমাম নবী আল্লা আবদুল্লাহ নজদী সহ অন্যান্য আলেমরা বলেছেন যদি কেউ কি হয় তাকাল্লুবের পদ্ধতিতে খলিফা হয় তাহলে তার হাতে বায়াত দেয়া কি হবে ওয়াজিব এটা দিয়ে দলিল দেন खलिफा बो सन्देह नहीं कर जोर कर खिलाफत आसनिक अधिष्ठित है पूर्व स्पष्ट भाव प्रमाण कर खिलाफ प्रतिष्ठार ज पद्धति तीन पद्धतर को बैध पद्धति पद्धति आबू बकर अल बागदी खलीफा निर्वाचित हन को भाई ना না ইতিহারের পদ্ধতিতে না সুরতে তার হাতে বায় কি হবে ওয়াজিব হবে এটা দিয়ে তারা পেশ করেন এর জবাবে আমরা বলবো এক যেহেতু তিন পদ্ধতিতে হয়নি যদি আপনার প্রমাণ পেশ করেন এটাই তাহলে এখানে স্পষ্ট যে বিষয়টা বলা যায় আসলে এটা একটা ভুল দলিল এবং এমন একটা দলিল যা তাদের পক্ষে নয় বরং বিপক্ষেই যাবে কারণ কি আমরা পূর্বে আলোচনা করেছি খলিফা নির্ধারণের বৈধ পদ্ধতি তিনটি আরেকটি পদ্ধতি সেটা হচ্ছে কি পদ্ধতি পদ্ধতি হারাম পদ্ধতি যেটা গল্লবের পদ্ধতিতে খিলাফতের আসনে আধিষ্ঠিত হওয়া এটা একটা হারাম পদ্ধতি এটা উন্মতের হককে কি করা চিন্তাই করা যেটা অমর রাজি আল্লাহ বলেছেন এবং সহি হাদিসে এসেছে الله যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের দায়িত্বশীল নিযুক্ত হলো তাদের অনুমতি ব্যতীত তার উপর আল্লাহ মুস্ত নম্বর এক হাজার ছয়শ উনপঞ্চাশ এই হাদিসের মধ্যে স্পষ্ট রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে তাদের উপর কি আল্লাহ রাহনত তাহলে কি তারা আবু ওকর আল বাগদাদিকে এই খলিফা দাবি করতেছেন যার উপর আল্লাহ তালানত হারাম অন্যায়গল্ল হয়েছে যদি তারা এই দাবি করে তাহলে আবুকাগদাদি খেলাফত আল্লাহ মিনহাজিদ নুবুয় দুই নম্বর হলো যে আমরা পূর্বে আলোচনা করে এসেছি সর্বপ্রথম যুগ ছিল নুবুয় তারপর খেলাফত ও রাহমাত তারপর রাজত্ব ও তারপর অন্যায় শাসন তারপর প্রভাবশালী প্রতাপশালী জালিমের শাসন অর্থাৎ তাহিত তারপর আসবে কি খিলাফত আলমাজি নবুয়া আমরা আলোচনা করছি বর্তমান শাসনের মধ্যে আমরা ছিলাম তারপরে যে খেলাফতটা আসবে সেটা কি কোন খিলাফতান খেলাফত খিলাফত আলমাজি নুবুয়া আসবে সুতরাং যদিগালো পদ্ধতিতে আবু অকর আল বাগদাদি হন তাহলে কিভাবে খলিবাহ রাসুল্লাহ আসালাম ওয়াদা তো এরপর আসবে নুবুয়াতের আদলে কি আসবে খেলাফত আসবে আর নুবের আদলে খেলাফত নয় এটা একটা কি পদ্ধতি নয় এবং যে খেলাফার ব্যাপারে আসার ব্যাপারে ওয়াদা দিয়েছেন এটা সে খেলাফা নয় তিন নম্বর একটা বিষয় ওলামাগণ বলেছেন যে কি কেউ যদি জোরপূর্বক ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয় তাহলে তার করা কি ওয়াজি এটা হলো ওই শাসক যতটুকু জায়গা কি করছে দখল করছে এর বাইরে নয় যতটুকু জায়গার মধ্যে সে কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে তার মধ্যে তার বাইরের স্থানের মধ্যে কি না তার সুতরাং আবু ফকরুল বাগদাদি যদি এইরকম আমির একজন হতে পারে ইরাকের মধ্যে যতটুকু জায়গা তার দখলে আছে এবং ইরাকের সিরিয়ার মধ্যে যতটুকু জায়গায় তার দখলে আছে এই তাগাল্লুবের পদ্ধতিতে যতটুকু অঞ্চল একটা অঞ্চলে তাগাল্লুব কেউ হয়ে পুরো উন্মতের কি হবে খলিফা হবে কথাটা কি করেন ক্ষেত্রে যেটা হচ্ছে তাগাল্লুবের পদ্ধতিতে কেউ যদি খেলাফত আসনে আধিষ্ঠিত হয় তারপরও সে খলিফা হওয়ার জন্য ওলামাগণ কি বর্ণনা করেছেন শর্ত বর্ণনা করেছেন কেউ জোর করে ক্ষমতা দখল করলেই সে খলিফা হিসেবে কি হবে না সাহবের একজন সকি তিনি বলেন তার কিতাবুল খাফার এক নম্বর কন্ট্রি দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন খলিফা হওয়ার চতুর্থ পদ্ধতি হচ্ছে জোরপূর্বক ক্ষমতা দখল খলিফা হওয়ার চতুর্থ পদ্ধতি হচ্ছে জোরপূর্ব ক্ষমতা দখল যখন কোন খলিফা মৃত্যুবরণ করে তখন যদি লোকেরা তার ব্যাপারে একমত পোষণ করে তাহলে সে এর মাধ্যমে খলিফা নির্ধারিত হবে আর ভালো কাজে তার আনুগত্য করা মানুষের উপর ওয়াজিব হবে তাহলে খলিফা নির্ধারিত হওয়ার আগে শর্ত কি ইচ্ছায় বা ভয়ে লোকেরা তার ব্যাপারে কি করতে হবে একমত পোষণ করতে হবে তার আনুগত্য পোষণ করতে হবে পদ্ধতিতে খলিফা হওয়ার শর্ত কি ইমাম শাহি রাহিম বলতেছেন কুল্লুমান গালাবা আলাল খেলাফাতি বিশ যে ব্যক্তি অস্ত্রের জুলে খেলাফতের দখল করবে বুঝলাম কি লোকেদের একমত পোষণ করা ইমাম শাহি রাহিম তিনিও বলতেছেন কি ওয়েজ না ফকি আহমদ বিন মুহাম্মদ বিন সাবি আল মালিকি আহমদ বিন মুহাম্মদ বিন সাবিক আল মালিকি সাবি আল মালিকি রাহিমাহুল্লাহ তিনি হাশিয়াতুস সাভির 10 নম্বর খণ্ডের 203 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন মালিকি মাযহাব আনাল মুতাগাল্লিব লা তাসবুতু খেলাফতের আসনে কি হয়েছে আধিষ্ঠিত হয়েছে তার জন্য খেলাফত কি হবে না নির্ধারিত হবে না ইল্লা তখন যখন আমার আনুগত্যের মধ্যে কি হবে চলে আসবে একজন বড় ফকি তিনি বলতেছেন এবং অস্ত্রের জড়ে মানুষদের উপর কি করে বিজয় লাভ করে প্রাধান্য বিস্তার করে হাত্তা আকর্ণু লাভ এবং লোকেরা তাকে খলিবা হিসাবে কি করে স্বীকার করে তারপরে ও আজ আনুবি ত स्वीकारीब लोक आनुगत्य चले आस जबर दखल कर भावे ग्यय पक्ष अस्त्र धरे इमाम निषेध करा क्यों एक दबी कर लाखे सकल बैठ हाथी कि হ্যাঁ সে দাবি করছে এবং তার ক্ষমতা তার কর্তৃত্ব কি করে ফেলেছে বিস্তার করে ফেলেছে লোকেরা আনুগত্য স্বীকার করেছে এখন যেহেতু মুসলমানদের মাঝাবের কি না কি করছেন এই শর্ত করছেন সুতরাং যদি এক তাগাল্লুকের খেলাফত খলিফার আসনে কি হয় আদিষ্টিত হয় তাহলে এক তো সেটা নবতের আদলে খেলাফত না দুই दलिल पेश करलिफा खलिफाव आत्ता कल्ल पद्ताल्लबकरी कीलिफा होते मिनहजी नुबुअ আবু বকরুলি খলিফা হিসেবে কি অথবা খাওয়া পক্ষ থেকে যে খেলাফত নয় এই বিষয়টা স্পষ্ট থাকা উচিত খেলাফতটা কি আমরা পূর্বে আলোচনা করেছি খেলাফত এটা কোনো কি না শব্দ কোন বলি কোন শিশুর খেলনা না খেলাফত একটা চুক্তি যেটা ঘটে খলিফা এবং উম্মতের মাঝে খেলাফত একটা ঘোষণা দিয়েছে উন্মাদ হয়ে গেছে আমাদের যে বিষয়ে সাফ থাকা দরকার খেলাফত একটা কিসের নাম চুক্তির নাম একটা আক্তদের নাম যেটা ঘটে কারকার মধ্যে উম্মত এবং একজন ব্যক্তি প্রতিনিধি উম্মতের যে হয় খলিফার মাধ্যমে এই চুক্তির মাধ্যমে উম্মতের উপর আবশ্যক হলো হয় খলিফাকে সাহায্য করা এবং তার হাতে বায়ার দেয়া আর খলিফার উপর ওয়াজিব হয় উম্মতের যে হাগুলো আছে সেগুলো কি করা আদায় করা যদি এখন কেউ খলিফা হয় যার এই শক্তি নেই যে উম্মতের হকগুলোতে সে কি করবে আদায় করবে কারো যদি চুক্তি রক্ষা করার সমর্থ না থাকে এই দায়িত্ব গুলোর পালন করার সমর্থ না থাকে তাহলে এটা নাম হবে কিন্তু এর হাকি কতই হবে না কারণ ইসলাম এই খেলাফতার খলিফার দায়িত্বগুলো কি কি দশটা উম্মতের হক কি খলিফার উপর আসলে আবু বকর আল বাগদাদিবাদা উলার পক্ষে এই যে দায়িত্বের একশো ভাগের দশ ভাগ কি পালন করা সম্ভব তাদের পক্ষ কি সম্ভব উম্মতের अब घोषणा करा का बबुकदी कर के बत फिलस्त मध्य इजराइल बिुदे जुद्ध करते तरह जिहद्ता की है विलगानिस्तान मध्य अबू बकर बागदादी के बैत ना दिए দায়িত্বশীল হিসাবে কি হয়েছেন খেলাফতার জন্য অধিষ্ঠিত হয়েছে। যদি তিনি উন্মতের আসলে অধিষ্ঠিত হয়েছেন সুতরাং উন্মতের হক আদায় করা তার উপর আবশ্যক কিনা আবু বাগদাদি অবস্থান করতে হচ্ছে কারণ জালিমদের বোমা আঘাতে তারা থাকতে পারতেছে না তাদের হাতে বায় তাদেরকে আবাসস্থলের ব্যবস্থা করে দিতে পারবে সেটা না ইরাকের যে দাউলার। নিরাপত্তা দিতে হবে যেখানে পুরো বিশ্বের তা উচ্ছাসন ব্যবস্থার মধ্যে কি আছে অধিষ্ঠিত ইরাক সিরিয়ার মধ্যেও তা জানমালের নিরাপত্তা দেওয়ার কি নেই ক্ষমতা নেই ওদের দল ওরা তো দল থেকে আগেই ছিল পুরো উম্মতের খলিফা হয়েছে ওদের দল বা ওদের যে এলাকাটুকু সেখানেও তো তাদের কি নেই ক্ষমতা আছে প্রতিদিন দেখা যায় শত শত মুসলিমকে কি হচ্ছে আর একটা শর্ত ছিল খলিফার কি উম্মতের গুরুত্বপূর্ণ ব্যাপারে শশরীর উপস্থিত থাকতে হবে কাকে খলিফা খলিফাকে শুধু জীবনে কয়বার দেখা হয়েছে একবার শুধু এক মসজিদের মধ্যে সামান্য অল্প কিছু মুসলির সামনে কি করছে কয়েক হাজারও তো মুসলি হবে না তাদের সামনে আসছে একটা বয়ান দিয়েছে পুরো উন্মতের খলিফা তারপর আছে না আছে কোনো ঠিক নেই আত্মগোপনে করে কি করতে হচ্ছে অবস্থা এটা বাস্তবতায় জীবন কাটা হচ্ছে এখানে সেখানে যেখানে একটা অবস্থা তিনি উন্মতের অন্যান্য বিষয়ে কি প্রবন করবেন মানবিক চাহিদা কি প্রবন করবে দিনী অবস্থা কিভাবে সশরী তিনি থাকবেন খলিফার দায়িত্ব ছিল প্রতিষ্ঠা করা খরাসান ঘোষণা করছে এখানে তারা হুদুদ প্রতিষ্ঠা করতে পারবে কোন শব্দের নাম না খেলাফত হলে একটা যোগ্যতা এসে যাবে একটা শক্তিমাত্রা এসে যাবে এমন ব্যক্তি পূর্তিনিধি হবে এরকম খলিফার উপর উম্মতের অন্য যে হক গুলো আছে প্রত্যেকটা হক আদায় করা কার দায়িত্ব খলিফারের দায়িত্ব খেলাফত একটা শাসন ব্যবস্থার নাম যে শাসন ব্যবস্থাটা এই হক কি করবে আদায় করবে যাতে করে পার্থিব কি হয়ত খেলাপথে দিতে না পারে তাহলে সেটা নামই হবে যেটার কোনো বাস্তবতা বা হাকিকত বলে বন্য হবে না এরকম আরো যে হকগুলো আছে দেখা যায় এই অবস্থায় তাদের পক্ষে কি না সম্ভব না এক ভাগ্যে তারা কি করবে না এই হক গুলো কিভাবে যেখানে খলিফার নিজের নিরাপত্তার ন্যায় মুশকিল অবস্থা কিরকম করে চলতে হচ্ছে তিনি কিভাবে পুরোহম্মতের দায়িত্ব নিষ্কাতে তুলে নিয়ে আল্লাহ খলিফার যে দশটি দায়িত্ব আমরা পূর্বে আলোচনা করছি উল্লেখ করে বলেন দশটি হকের ব্যাপারে আলোচনা করে ইমাম্মা বলতেছেন হকুকিল উম্মা আমরা উম্মতের যে হক গুলো আদায় উল্লেখ করলাম যে হক উল্লেখ করলাম ইমাম যখন এগুলো কি করবে আদায় করবে তখন বিবেচিত হবে যে তার উপর যে কি ছিল আল্লাহ আছে মানুষের জন্য এবং মানুষের বিপরীত সেগুলো সে কি করলো আদায় করলো আল্লাহ আলিহিম হকা তখনই কি হবে উম্মের উপর ওয়াজিব হবে দুইটা জিনিস তার কয়টা খলিফার হক দুইটা দুই নম্বর হলো নুসফা সাহায্য তাহলে আনুগত্য নুসফা এই দুটো হক তখনই কে পাবে খলিফা পাবে যখন খলিফা তার দায়িত্ব দশটা কি করবে আদায় করবে পালন করবে সুতরাং কি করছেন না امت اللي تقولوا أنه لماذا تتحدثوا عن هذا المسلم؟ هل أن أصبحت هذا المسلم؟ لا فإن الله بن الطيمير رحمه رحمه فكأن الرجول أميرا وقاديا وواليا وغير ذلك من الأمور التي مبنى على القدرة والسلطان مطا حصل ما يحصل به من القدرة والسلطان حصلت وإلا فلا كنو بكت أمير؟ যে ব্যাপারগুলো কোন ব্যক্তি তখনই হতে পারবে কি হতে পারবে আমির কাজী ওলি যখন তার ওই জিনিসটা অর্জিত হবে যে জিনিসটার মাধ্যমে এগুলো কি হয় অর্জিত হয় অর্থাৎ কি কুদরত ও সুলতান শক্তি ও ইন বলেন এটা হলো ওই রাখালের উদাহরণ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাগল পাল বা চতুষ্পন্ত্র চালানোর জন্য মাতা যখন তাকে এই দায়িত্ব দেওয়া হলো এই হিসেবে যে সেগুলো কি করতে পারবে চড়াবে লাহা তাহলে কি হবে না পারে তাহলে সে কি না রাখাল না ফালা আমালা ইল্লা কুদুরাতিন কোন আমলে সাব্যস্ত হবে না যখন না ওই আমলের উপর তার কি আছে সক্ষমতা রয়েছে যে কথা বলতে পারে না সুতরাং সে কথা বলার উপর তার কি হবে না কথা বলার যোগ্যতা নেই কথা বলা বলতে পারে এটার উপর ভিত্তি করে তার কোনচালনা করার শক্তিটা ইম্মা লাহু দুই কারণে হয়তো তাদের কিসির কারণে আনুগতের কারণে অথবা তার কারণে প্রভাবের কারণে প্রভাব প্রতিপত্তির কারণে তারা আনুগত্য করে এই কারণে অথবা তার কিসের কারণে প্রভাবের কারণে তখনই সে কি হবে দু সুলতান ক্ষমতাশীল এবং আনুগত্যশীল এবং তখন সে ইদা আমারও বেত আতিল্লা তখনই তার আনুগত্য করতে হবে যখন সে আল্লাহ আনুগত্য কি করবে আদেশ দিবে শর্ত হলো কি তার এই যোগ্যতা থাকতে হবে এই ক্ষমতা হয়তো লোকেরা তার আনুগত্য করে অথবা তার এই শক্তি আছে দুইটি বিষয়ের মাধ্যমে কয়টি বিষয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বায়াতের মাধ্যমে द्वित विषय जनगणी तरह मानुषा वस्तवायित है प्रभाव क्षमता नाथम से এটাই হলো কি কেন খেলাফা একটা এটা করি কারো না থাকে তাহলে নাম দিয়ে কখনোই কি হবে না খলিফা হবে না এটা আল্লাহ তিনি শর্ত হচ্ছে তার হুকুমটা কি হতে হবে কার্যকর হতে হবে শর্ত নাই ইস্তেখলা এবং এটা কোন ক্ষেত্রে শর্ত ইস্তেকের ক্ষেত্রেও কি এটা শর্ত সঠিক অর্থাৎ কোন ব্যক্তি খলিফা হবে তাগাল্লুবের মাধ্যমে অথবা তার হুকুম কি হয় বাস্তবায়িত হওয়ার মাধ্যমে বায়াক ছাড়াও কেউ কি হতে পারে খলিফা হতে পারে তাগাল্লুবের মাধ্যমে এই শর্তে যে তার হুকুম কি হচ্ছে कार्यकर खिलाफतर खिलाफतर एक भाग आदाय करते खलिफा नए खिलाफत खिलाफत होना और उम्मतर पर आवश्यक होना तक केया प्रदान करना आशा करो इनशाला आलोचनाराध्यमे पूर्ण रूप स्पष्ट हो अबू बकर बागदादी की नन खलिफा नन एट कारण अनेक कारण বাস্তবতাই নেই খেলাফতের না খলিফার দায়িত্ব পালনের ক্ষেত্রে না নির্বাচনের ক্ষেত্রে না নির্ধারণের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কিনে না খলিফা যিনি হচ্ছেন তার যোগ্যতার ক্ষেত্রে এখানে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের আলোচনা করব ইনশাল্লাহ যেটা বর্তমান অবস্থা অনুযায়ী আলোচনা করা মনে করতেছি খেলাফতের ব্যাপারে একটা কি ক্রাইশি একটা বিষয় হচ্ছে ক্রাইশি এখানে অনেক ভাই তাহলে সমর্থক অনেক ভাই যদি জিজ্ঞাসা হয় কেন তুমি সমর্থন করতেছ বা মনে করতেছ খেলাফত দেখা লাভত খেলাফত খেলাফত হবে না কেন কেন খলিফা হবেন না মানে ভাইদের অজ্ঞতাটা এই পরিমাণ যেন খলিফা হওয়াটা আটকে ছিল করাইশি হওয়া না হওয়ার উপর এখন পৃথিবীতে কোনো কড়াইশি ছিল না একজন কড়াইশি পাওয়া গেছে সুতরাং কি হয়ে গেছে খলিফা হয়ে গেছে মানে একটা কথা এবং তাদের প্রচার মাধ্যম যারা সমর্থক অনেক ভাইকে শুনেছি তাদের মূল ইয়েটা হলো কি ক্রাইশি আসলে ভাই এই বিষয়টা স্পষ্ট থাকতে হবে যে দুই ধরনের কিছু কি আছে, আছে। শর্ত একটা পাওয়া যেতে হবে ক্রাইশি হতে হবে কিন্তু এটা তো হলো নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তার আগে অনেকগুলো কি রয়েছে বিষয় বিদ্যমান রয়েছে আগে পরে কোনো কিছু আলোচনা করলাম সবকিছু না দেখে শুধু মাসালাটা জন্য এসে আটকে এসে কোথায় ক্রাইশি হওয়া না হওয়া खीफा निर्वाचित हो निर्वाचन कर ले? तीन नम्बर हलो कब अथवा खिलाफत प्रतिष्ठार विश्व परिवेश उन्नत हालत कौन उपयोगी तीन धरण विषय खिलाफन कर কে হবেন খলিফা এর দশটা তার মধ্যে একটা বিষয় হলো যে তাকে কি হতে হবে কড়াইশি হতে হবে। আগে পরে সব বিষয়গুলো বাদ দিয়ে শুধুমাত্র ভাইরা মনে করেন যে হওয়ার কি করে আটকে ছিল এখন একজন এসে গেছেন দাবি করেছেন খলিফা সুতরাং তিনি কি হয়ে যাবেন খলিফা হয়ে যাবেন আমাদের যে বিষয়টা স্পষ্ট থাকা দরকার আমাদের দেশের ভাইদের কড়াইশি করাইশি একটা বংশের নাম করাইশি একটা কিসের নাম বংশের নাম যে বংশটা অনেক বড় যে বংশটা কি আছে সদস্য এবং আলহামদুলিল্লাহ মুজাহিদিনের মধ্যে আছেন যারা কি কয়েকজন ব্যক্তি আর পাওয়া যায় এটা অনেক বড় একটা কিসের নাম বংশের নাম ক্রাইশ এবং খেলাফত খলিফা নির্বাচনটা এতদিন ক্রাইশির উপর কি ছিল না আটকে ছিল না মুজাহিদের মধ্যে অনেকেই কোন বংশের রয়েছে কোন কোরাইশি ব্যক্তি খেলাফতে দাবি করলেই তাকে কি করতে হবে বায়াত দিতে হবে সে মুসলিমদের খলিফা হবে সে যাই হোক না কেন এই আকিদাটা কার না আহলুস জামার আকিদে না এটা হলো রাফিদেদের আকিদা কোন একজন কোরাইশি কি করছে আর সাথে সাথে তাকে কি করতে হবে স্পষ্ট ভাবে বলছেন মানে আশ্চর্য হয় স্পষ্ট ভাবে বর্ণনা করছেন উন্মুতে যে সমস্যাগুলো আসে দেখেন খেলাফতের বেশে যে সমস্যা হচ্ছে স্পষ্ট ভাবে তার কিতাব এগুলো তিনি কি করে গেছেন বলে গেছেন এটা আশ্চর্য হতে হয় মানে এত স্পষ্ট ভাবে কি পাওয়া যায় না অন্য দেখেন এবং কোন একজন কুরসি করাইশির বায়াতের কারণে সে কি হয়ে যাবে খলিফা হয়ে যাবে শুধুমাত্র একজন করাইশির কি বায়াতের মাধ্যমে সে খলিফা হয়ে যাবে এটা কার আকিদা নয় যদিও কিছু আহলে কালাম এটা বলেছেন কথা নয় তার এবং যাকে সে বায়া দিয়েছে তার কি করো না অনুসরণ করো না সুতরাং ভাইদের এই বিষয়টা স্পষ্ট থাকা দরকার যে কোন একদিন খেলাফত দাবি করলে তার হাতে বায়াত দেয়া কি হওয়া যায় না দুই নম্বর একটা বিষয়ে অনেক দলের সমর্থক ভাই প্রশ্ন পাঠিয়েছিল আমার কাছে এবং পেয়েছিলাম তারা যে দলিলটা দিয়েছে তা অনেক ইমামগণ কি করেছেন আমিরুল মুমিনিন খলিফা বলেছেন অথচ তার দখল ছিল মক্কামুদ্দিনার সামান্য কিছু অঞ্চল সুতরাং তিনি যেহেতু আমিরুল মোহামিন যদি হতে পারেন আবদুল ইবনে জুবাই রে আন সুতরাং সামান্য তারপরেও তিনি কি হবেন পূর্ব মতের খলিফা হবেন কারণ আবু আব্দুল জুবাইনু মক্কা এবং মদিনার কিছু অংশ অর্জন করেছিল তারপরে তাকে ওলাগন কি বলেছেন খলিফা বলেছেন कर अबू बकर अयास रही बर्णना करम रही अबू बकर अयास बर्णना करेंदुन इला সকল ভূখণ্ডের কে অধিকারী হয়েছিলেন কি ব্যতীত জর্দান ব্যতীত পুরো এলা অঞ্চল কে দখল করেছিলেন আব্দুল্লাবনে জুবাইন ইমাম জাহাবি রাহিম বলেনা আরবা ওয়াসিদ্দিন আব্দুলের বায়াত নাই মৃত্যু বরণ করে মানে কি মক্কা মেদিনা আরব সব কান্ট্রি গুলো ওখানে এরাক এরাক খরাসান এবং শামের অনেক অঞ্চল পুরো অঞ্চলকে অব্দুল ইবনে জুবাই খন্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর তিনশত তেষট্টি ইমাম বাই হাকিমা বর্ণনা করেন সাহাবি সফি আল্লাহন রাহনু কিজা করেন সাহাবি সফি আল্লাহ ইবনি অমর আদি আলহনুকে জিজ্ঞাসা করতেছেন হিয়া আব্দুর রহমান কি হয়েছে না ফত আহলুল আহলাত আহলুল আহলুল বলা হয় আহুল হেজাজ অর্থাৎ এলাকাগুলোকে কি বলা হয় আল্লাহ শপথ আমি তোমাদেরকে বায়াত দিবো না যতক্ষণ না যতক্ষণ তোমরা তোমাদের তরবারিগুলোকে কিসের উপর রাখতেছ কাদের উপর রাখছো যাই হোক তারপরে কে বায় দেয়নি আব্দুল্লাহন বায়নি সেটা আলোচনা এখানের মধ্যে স্পষ্ট হয় যে আব্দুল কর্তৃত্ব ছিল কি অনেক বিস্তৃত অনেক বিস্তৃত সব এলাকাগুলো তিনি কি করতেন শাসন করতেন এখানে একটা বিষয় হচ্ছে যে আব্দুল্লিবিনে জুবাই আনহুকে সকল ওলামাগন কি বলেননি খলিফা বলেননি যারা বলেছেন এই ভিত্তিতে বলেছেন যেহেতু বেশিরভাগ অঞ্চল তার ছিল মুসলিম উম্মতের খরাসান থেকে নিয়ে বেশিরভাগ অঞ্চল তার অধিকারী ছিল আমির মাঝে কি করেন না সামিল করেন না এবং তার শাসনামকে কি বিভেদের জমানা হিসেবে গণ্য করেন কি করে বিজয় লাভ করে অতপা কিসের মধ্যে মিশরের মধ্যে অধিষ্ঠিত হয় যুদ্ধ করে রহেমল্লাহ এবং ইম্নম করে ফাস্তাকল বি খেলাফতি ফাস্তাক্লা বি খেলাফতি আব্দুল মালিক অতপর কে খেলাফত পূর্ণাঙ্গল করে আব্দুল্লা বিন আব্দুল মালেক আস্তে আস্তে আবার কি হয়েছে অনেক এলাকা চলে গেছে যার ফলে অনেক ওলামা তাকে কি বলেন আমিরুল মোহামিনীর মধ্যে মন্তব্য করেনি সুতরাং আবদুল আবনে জুবাইরুল কে দিয়ে যে প্রমাণটা দেয়া হচ্ছে এই প্রমাণটাও কি নয় सठी नीन नम्बर अर्थात नहींचालित है द्वारा से गुलासे बेलया बोले ঘোষণা করছে এটা একটা হাস্যকর বিষয় এবং ইতিহাসে কি পাওয়া যায় না খেলাপথের ইতিহাসে এমন কাহিনী পাওয়া যায় না যেখানে কর্তৃত্ব নেই সেখানে কি করা বেলায় যেমন তাদের বেলায়ের মধ্যে একটা হচ্ছে বেলায়তে খরাচান খরাচানের মধ্যে কোথায় তাদের কর্তৃত্ব বেলায়তে হেজাজ কিসের মধ্যে আরবের ভিতর বেলাতে বাহরাইন বেলাতে নজ নজদের মধ্যে এখানে তারা অনেক বেলায় ঘোষণা করছে যেখানে তাদের কি নাই কর্তৃত্ব নেই অথচ চলে কি কোন শাসন দ্বারা তাগুতি শাসন দ্বারা ওই বেলায় তিনটা জিনিস থাকতে হবে এক নম্বর সালতা বা কর্তৃত্ব অর্থাৎ রাষ্ট্রের মধ্যে জনগণের সকল সমস্যার সমাধান করা প্রশাসন বিচার বিভাগ শাসক সবগুলো কি থাকতে হবে থাকতে হবে দুই নম্বর জনগণ রাষ্ট্রের মধ্যে কি থাকতে হবে জনগণ তিন নম্বর অঞ্চল এই তিন জিনিসের যখন সমষ্টি হবে যার অধীনে হবে সেটা তার কি হবে দৌলা বলে গণ্য হবে ওদের ভেলাইয়া যেখানে বলতেছে সেখানে তাদের না আছে কর্তৃত্ব না আইন চলতেছে সবকিছুরের মাধ্যমে মুজাহিদ্দিন রা ওখানে থাকলেও কোথায় থাকে গোপনে থাকে ঘরের মধ্যে ছোট ছোট কি করে আক্রমণ হয়তো পরিচালনা করে ভেলায় ঘোষণা দিছে ভালাইতে হেজাজ ভেলা এতে বাফাইন বেলায়তে এটা একটা আশ্চর্যের ব্যাপার আরেকটা ব্যাপার যেটা দাউলার ভাইরা যেটা প্রশ্ন করে থাকেন বা একটা সংশয় তৈরি করে থাকেন খিলাফত প্রতিষ্ঠা একটা ওয়াজিব বিধান আল কায়দা তালেবান অন্য জেহাদি গ্রুপগুলো এই ওয়াজিব তো কি করতেছে না পালন করতেছে না দাউলাই তো এই ওয়াজিব কি করতেছে আদায় করতেছে না হজ্লা ওরা অনেকে এমন বলে থাকে যে আল কায়দার অবস্থা তো ইহুদিদের মতো এরকম বলে থাকে যে কেন ইহুদিরা রাসুল্লাহ সাল্লামের যেন অপেক্ষা করতেছিল রাসুল সাল্লাম এসেছে তাকে কি করে নাই মানে নাই এমনি ভাবে এরাও খেলাফতের কি করতেছিল অপেক্ষা করতেছিল এখন খেলাফত বিরোধিত করতেছে করতেছে আসলে তোহমত যে আমাদের স্পষ্ট রাখা দরকার ভাই এখানে সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কিছু প্রশ্ন করি যে ভাইয়ের মনে এই প্রশ্নটা আসছে ভাই তুমি এই প্রশ্নগুলোর উত্তর দাও তো সকল মুজাহিদিনা তো জিহাদ শুরু করছে কিছুর জন্য जर के दाउला दावी कर निजे इमामी तर पथे की चलते स्पष्ट भी करें घोषणा दें दावी करें इमाम हलन के शेख ओसामा मान हजर मध्य की তাহলে শেখ ওসামা শেখ আতিয় লিবির শেখ আবুহ লিবির তারা খেলাপথ ঘোষণা দিলেন দিলেন না কেন ওই সময় কি ক্রাইশি ছিল না কোন মুসলিম ক্রাইশি ছিল না ছিল মুজাহিদের মধ্যেও ছিল কিন্তু তারা কেন সে সময় খেলাপথ প্রতিষ্ঠা করলেন না উত্তর দাও ওর ইমাম তারা কেন খেলাপথ প্রতিষ্ঠা করলেন না অথচ তাদের তামকিন কি ছিল দাউলের চেয়ে অনেক বেশি ছিল না ইয়াবান গিরাক মালি সোমালিয়া খোরাসানের অনেক স্থান আফগানিস্তান পুরুক তথাপি কেন তারা খেলাপত ঘোষণা করল না কেন করেনি তারা কি এই ওয়াজিপটা আদায় করেনি বা এই অথচ তাদের জিহাদ শুরু করছে কিসের জন্য খেলাফত আল্লাহ মিনাজির নুবুয়া ফিরিয়ে আনার জন্য তারা কেন তখন খেলাফত ঘোষণা না দুই দৌলার সাবেক আমির ছিল আবু উমর আল বাগদাদি ও আবু হামসে আল মহাজির রাহিমাল্লা আবু উমর আল বাগদাদি রাহিমাল্লাহ নিজেই ছিলেন ছিলেন তারা সকলে মিলে ইরাকের মধ্যে খেলাপথ ঘোষণা দিল না ওই সময় কেন খেলাপত একটা ওয়াজিবিস ছিল না এবং তাদের আমিরত ছিলেন আবুাদি করাইশি রাহিম তিনি কেন খেলাফত ঘোষণা দিলেন না অথচ তারা সকলে ঐক্যমত কি করলেন গদাদি রহিম শাহাদতের পর আমির হলেন আবু বকরাল বাগদাদি যিনি নিজেও কি করাইশি এরপর রমজানের অর্থাৎ দুই চোদ্দশো ছত্রিশে তারা যে খেলাপথ ঘোষণা দিল তার আগে আবু বকরাল বাগদাদি ইরাকের দায়িত্বে ছিল কয় বছর চার বছর কয় বছর চার বছর তার বছর তিনিও কেন খেলাপথ ঘোষণা দিল না তার বছর কি তারা এই ওয়াজিপটা আদায় করছে খেলাপথের ওয়াজিপটা আদায় করলো না কেন কেন আদায়ের সময় হলো ওই সময় যখন সামের মধ্যে একটু বিভেদ সৃষ্টি হলো দ্বন্দ্ব সৃষ্টি হলো তার আগে তো তারাও কি করলো না খেলাপথ ঘোষণা দিল খেলাফতের ঘোষণা দিল কখন যখন আরো বিভেদ সৃষ্টি হয়ে গেল লড়াই শুরু হয়ে গেল তখনই কি খেলাপথ ঘোষণা সময় হলো তার আগে চার বছর কেন দিলেন না তারা সকলে কি একটা কারণে সকলে কি গণাগর হয়েছিল যেহেতু খেলাফত প্রতিষ্ঠা করেননি তারা সকলে কি ফাঁসেক ছিল আপনার উত্তর ভাই এটাই হবে যে ভাই তখন সময় হয়নি এটা ছাড়া উত্তর নেই আসলে খেলাফত প্রতিষ্ঠার কি হয়নি তাহলে বোঝা যায় যে খেলাপথ প্রতিষ্ঠার জন্য না হলে খেলাফত ঘোষণা দেয়া যায় না যেটা কে স্বীকার করেন তারা সকলেই স্বীকার করেন এটাই ছিল মানহাজ এখন প্রশ্ন হলো তখন সময় হয়নি এখন কি সময় হয়ে গেছে আগে তারা খেলাফত ঘোষণা দেয়নি কারণ খেলাফত ঘোষণা দিলে আসলে কোনো কি ছিল না লাভ ছিল না খেলাফতের উদ্দেশ্য অর্জিত হবে না খেলাপথ নামে মাত্র হবে খেলাপথের বাস্তবতা হবে না এজন্যই লিবি শেখ হোসামা শেখ আবু শেখ আতিয়া শেখ মুস্তফা তারা কি করেনি খেলাপতের ঘোষণা দেননি একেভাবে আবু অমরুল বাগদাদি আবু হামসেল মহাজ তারাও কি করেনি খেলাপত ঘোষণা দেয়নি এবং দাউলা যখন আল কায়দার সাথে ওয়ালা ছিল যতদিন ততদিনও তারা কি করেননি আবু ওকরুল বাগদাদিও কি করেনি খেলাফত ঘোষণা দেননি এটাই যে আসলে এখনো কি হয়নি সময় হয়নি এখন প্রশ্ন হলো না পার্থক্য হয়তো বিশ্বব্যাপী মুজাহিদিনা যে জিহাদ করতেছেন তাদের মধ্য থেকে একটা গ্রুপ ইরাকের একটা গ্রুপ কিছু অঞ্চল কি করছে আরও কিছু বেশি অঞ্চল কি করছে দখল করছে দখলের দিক থেকে আর শত্রু দিক থেকে যদি বলি যে তাদের শত্রু আরো কি করেছে গেছে। বহুগুণে একসাথে আরো কি করতেছে বেশি হয়ে মুসলিমদের বিরুদ্ধে কি করতেছে শেখরা কেন খেলাফত ঘোষণা দিচ্ছিলেন না যে কারণে শেখ ওসামা শেখ কাতিয়তুল্লাহ শেখ আবু লিবি যারা দাউলারও যাদেরকে কি করেন ইমাম মানেন এবং বাস্তবতা ঘোষণা দেয় না দেয়ার মাঝে কি আছে কি পার্থক্যটা আছে মূল কারণ এটাই ছিল যে আসলে কি হয়নি সময় হয়নি আসলে খেলাফতের এই এই উদ্দেশ্য বা খেলাফত তখনই বাস্তবায়িত করা সম্ভব হবে যখন চার অপেক্ষা করতেছিলেন তারা কি করতেছিলেন যে এই চারটা কাজ যখন হয়ে যাবে তখনই ইনশালা কি হয়ে যাবে খেলাফুত প্রতিকার সময় আসবে মুজাহিদ্দিনগণ শেখ ওসামা থেকে নিয়ে বর্তমান শেখরা কি করতেছিলেন এই চারটা কাজ করার জন্য কি করতেছিলেন অগ্রসর হচ্ছিলেন এবং ধাপে ধাপে এটা অগ্রসর হচ্ছিল সামনে সময় আসতেছে এক নম্বর কাজ ছিল ক্রিস্টারদের পতন ঘটানো তাদের থেকে মুসলিম ভূখণ্ড কি করা মুক্ত করা করাসলিম ভূখণ্ড গুলোর ভিতরে যাতে তারা কি না করতে পারে আগ্রাসন চালাতে না পারে তাদের দাঁত গুলো ভেঙে দেয় তাদেরকে কি করে ফেলা দুর্বল করে ফেলা তাহলে আলহামদুলিল্লাহ অগ্রসর হচ্ছিল এবং তারা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছিল দুর্বলতার দিকে যাচ্ছিল এবং ভূখণ্ড মুক্ত আস্তে আস্তে হচ্ছিল কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় মধ্যে সেদিন কি হয়ে যাচ্ছিলো দাঁড়া যাচ্ছিল নতুন নতুন এলাকায় কি করতেছিল আসতেছিল की की गेखे गेखे तीन नम्बर सम जिहदी जमत पर पर भा श्रद्धा बोध बृद्धि सकल के एकदम नहीं आसा तीन नम्बर अर्थात কি করে আসতেছিলেন চার নম্বর যে কাজটা উম্মতের মাঝে দাওয়াত বৃদ্ধি করা গণতন্ত্র জাতীয়তাবাদ ও ধর্ম নিরপেক্ষতার সবল থেকে তাদেরকে কি করে নিয়ে আসা বের করে নিয়ে আসা এই তাদের মাঝে প্রচুর দাওয়াত যদি কি করতে পারে একটা পর্যায় পর্যন্ত যায় ধাপে ধাপে তাহলে ইনশাল্লাহ খেলাফত প্রতিষ্ঠার পথে আর কোনো কি থাকবে না বাধা থাকবে না তখনই সেটাই হবে বাস্তব ফেলাফত এই খেলাফত উন্মত কি করবে নিরাপত্তা দিবে শান্তি দিবে। আসল খেলাফত খেলাফত আলমিন হাজিনবুয়া কী করবে ফিরে আসবে এবং মুজাহিদিনরা এই চারটা বিষয়কে সামনে অগ্রসর হচ্ছিলেন শেখ ওসামা রাহেমাহল্লাহ শহর থেকে এবং এখনও এই চারটা বিষয় কি হয় নাই পূর্ণাঙ্গ রূপে আদায় হয়নি এবং ধাপে ধাপে আলহামদুলিল্লাহ কি হচ্ছিল এই চারটা বিষয় অগ্রসর হচ্ছিল মুজাহিদিনরা এজন্য অগ্রসর হচ্ছিলেন এবং এই জন্যই কী করা হচ্ছিল খেলাফত প্রতিষ্ঠা যেন অপেক্ষা করা হচ্ছিল বিষয়টা শেষ পর্যায়ে এমন দাঁড়িয়েছে যে কিছু ব্যক্তি অনেক কষ্ট করে কি লাগিয়েছেন চারা লাগিয়েছেন পানি দিয়েছেন পানি সেচ দিচ্ছিলেন নিয়মিত पहारा दी बेड़ा दिए आस्ते आरो हम छोटो छोटो फल पर फल्ट सकते खाबा फल कि हटात करल गोने टें पड़ा शुरू कर बला शुरू कर ये करसे शहक माना जाए शायक देर उद्देश्य যারা কি করতে ব্যয় করে এই চারা বুনছে চারাটাকে বড় করতেছে সেচ দিচ্ছে অনেক যত্ন সহকারে বড় করতেছে একটা পর্যা একটা গাছের রূপ নিয়েছে আশা করা হচ্ছে সামনে ফল পাকবে তার আগেই কাঁচা ফলগুলো পাড়া হচ্ছে এবং অপরাধী कदर के जरा गागिए गाचर उद्देश्य थे सूतरा भाई इनशाला खिलाफत फिर इनशाल भविष्यवाणी करफ प्रतिष्ठार चेष्टा श्रम सबकि अल्लाह तला जाना सकल के कि करें हिदायत दान करें এই মিথ্যা সকাল শুভেব থেকে সকলকে হেফাজত করেন এবং সকলকে আল্লাহ শীঘ্রই আসছে